মর্যাদা আবু হরে রা হতে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ আলহি ও থেকে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আদম সন্তানের দেহের সিজদার অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে জাহান্নামের অগ্নি স্পর্শ করবে না কেননা আল্লাহর কেননা আল্লাহ জাহান্নামের অগ্নির জন্য সিজদার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে স্পর্শ করা হারাম করে দিয়েছেন সোনান ইবনু মাজাহ হাদিস নম্বর চার হাজার তিনশো ছাব্বিশ হাদিস নম্বর সাত এর অংশ বিশেষ এবং শাহেহ মুসলিম হাদিস নম্বর দুইশো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 তাই মুসলিম ব্যক্তির দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিকে জাহান নামের অগ্নি স্পর্শ করবে কিন্তু তার সিজদার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে স্পর্শ করবে না সুতরাং মুসলিম ব্যক্তির নাকসহ কপাল দুই হাতের তালু দুই হাঁটু এবং দুই পায়ের পাতা এই সকল অঙ্গ প্রত্যঙ্গগুলিকে জাহান নামের অগ্নি স্পর্শ করবে না কেননা এই সকল সিজদার অঙ্গ মহান আল্লাহ জাহান নামের জন্য হারাম বা অবৈধ করে রেখেছেন সুতরাং সিজদার অঙ্গ ছাড়া অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলিকে জাহান নামের অগ্নি স্পর্শ করবে কেননা জাহান নামের অগ্নির জন্য এটাই হল মহান আল্লাহর আদেশ এবং জাহান্নামের অগ্নি মহান আল্লাহর আদেশ ছাড়া কোনো ব্যক্তিকে বা কোনো অঙ্গকে স্পর্শ করবে না দুই এই হাদিসটির দ্বারা এই বিষয়টি প্রমাণিত হয় যে মহান আল্লাহ তার প্রকৃত অনুগত সকল মানুষকে তার ইবাদত ও উপাসনার মাধ্যমে সম্মানিত করেছেন এবং তাদের প্রতি অনুগ্রহ করেছেন তাই মহান আল্লাহ তাদের এবাদত ও উপাসনাগুলিকে তাদের জান্নাত লাভের মাধ্যম নিরূপণ করে দিয়েছেন এবং তাদের জান্নাতের সুখ ও নিয়ামত লাভের সাথে সাথে মহান আল্লাহ তাদেরকে প্রদান করবেন বিশেষ সুশোভিত সুষমামণ্ডিত আকৃতি এবং সৌন্দর্য সুতরাং এই সৌন্দর্য তাদের সিসদার অঙ্গ প্রত্যাঙ্গগুলিতে পরকালে নির্ধারিত থাকবে আর এটি হল আল্লাহর জন্য চেষ্টা করার একটি মহা মর্যাদা